ইদুল জনৌ আল বিগত করুন আলহামদুলিল্লাহ আলহিলমিন আয়াত থেকে আজকের কাহিনী হচ্ছে নুহ আলা ইসলামের কাহিনী অনেকটা বিস্তারিত এসেছে যদিও সুরা নুহ এর জন্য আলাদা সুরা নুহ আছে ওনার নামে সেখানে বেশ কিছু কাহিনী এসেছে ওনার দাওয়াতি কাজের তরিকা পদ্ধতি সংগ্রাম নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এখানে এত দাওয়াতি পদ্ধতির বেশি বিস্তারিত আলোচনা না হয়ে তার কমের পরিণতিটা একটু বেশি করে এসেছে আল্লাহ তালা কেন বিভিন্ন নবীদের কাহিনীগুলো এতবার করে নিয়ে এসেছেন কেন এর উদ্দেশ্য কি ইতিহাস এত বেশি হিস্ট্রি কেন আলোচনা হচ্ছে রসুল্লাহ কাজ করতে গিয়ে যে সমস্যা মোকাবিলা করছেন এবং তারপরে ওনার এই এইসলামের কাজ করতে গেলে এরকম পরিবেশ পরিস্থিতিগুলো পৃথিবীতে হতে পারে কিনা আমরা কি করব ইসলাম কেউ মানতে চায় না মনে হয় যেন শুধু ইসলাম দুশ্মনই করে রসুল্লাহ সাল্লাহ আলিস নিজে এতগুলো ১৩টি বৎসর মক্কায় তিনি কত কষ্ট করে দাওয়া দিলেন কয়জন আসলো অল্প সংখ্যক ইসলামের কাজটা মেজরিটি পিপল ইসলামকে খুব ওয়েলকাম করে করে গ্রহণ না। প্রচন্ড হেভি হোস্টালিটি অনেক বেশি দুশ্মনী ইসলামের দিকে করতে চায় সে অবস্থায় নবী মোহাম্মদ সাল্লাম নিজে এবং তার উম্মতকে যারা ওনার পরে এই কাজ তো চালিয়ে দিতে হবে না তারা যে কাজ করবে তাদের জন্য কি ধরনের পরিস্থিতি আসতে পারে আগের নবীরা কিভাবে এটাকে ফেস করেছেন এই আখিরি নবী সেভাবে ফেস করতে হবে সবরের সাথে সবর করতে হবে অনেক আর এই উম্মদকেও এই কাজ করতে দাওয়া ইলা কাজ করতে গিয়ে সবর করতে হবে তাদের সামনে ওই দৃশ্যগুলো আসবে সিনগুলো আসবে তারা যেন ঘাবড়িয়ে না যায় তারা যেন সবর করে অটুট হয়ে টিকে থাকে এবং এক পর্যায়ে যারা ইসলাম দুঃশনী করে আল্লাহ তাদেরকে কিভাবে আমি পাঠালাম নুহ কে তার জাতির কাছে তার কাউমের কাছে তিনি কি করলেন সেখানে গিয়ে ইন্নি ইলাকুম নাদির মুবিন আমি তোমাদের জন্য সুস্পষ্ট सतर्ककारी बर्थ हमिर आशीर अर्थ सुन दो बाशीरा नजीरा क्य देखें जो गणते थकें कुरने पाके बाशी तुलना नाजीर बसी सवधानकारी सतर्कारी खबरदार এই মানুষকে ইসলামের দিকে ডাকার জন্যে উৎসাহিত করা দরকার বিভিন্ন ফজিলতের কথা জন্নাতে যেমন নিয়ামতের কথা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন এগুলো যেমন বলতে হবে তেমনি খবরদার উল্টা পাল্টা চললে জাহান্নাম আছে শাস্তি দিবেন আল্লাহ তালা এই কাজ এই গুণা করলে ল হয়ে যায় ওই গুণা করলে আল্লাহ তালা গজব নাজিল হয়ে যায় এই সমস্ত কথাবার্তাগুলো বলতে হবে দুটোর মধ্যেই ব্যালেন্স করে প্রেজেন্ট করতে হবে কিন্তু সাবধান করার কাজটা বেশি আর আশা ভরসা দিয়ে উৎসাহিত কেউ কেউ আছে শুধু আশা ভরসা শুধু ভরসা শুধু ভরসা সাবধান এই কথা মোটেই বলতে চায় না এগুলো বললে লোকেরা নিরুৎসাহিত হয় আবার কি যদি খালি ওগুলাই নেগেটিভটাই বলি আবার আশা ভরসা না শুনাই তাহলে মুশকিল আছে দুটোই থাকবে কিন্তু মানুষকে সাবধান করার কাজটা বেশি করে করতে হবে এই জন্য নবী করিম সাল্লা আলিসাম যখন খোদ দিতেন তখন বেশি করে কি বলতেন কোন আয় বেশি করে পড়তেন মধ্যে কোন জিনিস বেশি করে থাকে এই কথা বারে বার আছে যদি বলা আল্লাহ তালার অনেক রহমত আছে এগুলো আছে তো প্রত্যেক খোদ্বার মধ্যে আল্লাহ রহমানুর রাহিম আল্লাহ রহমানুর রাহিম এগুলো বারে বলা হচ্ছে না মাঝে মধ্যে আসছে তাহলে দলিল পাওয়া যাচ্ছে যে মানুষকে সাবধান করার কাজটা জরুরি এই জন্য এই নবীকে নুহামকে বলেন তিনি বলেন আমি তোমাদের জন্য সতর্ককারী সাবধানকারী ওয়ার্নার টু ইউ কি সাবধান করছি আল্লাহ তা আবুদ ই খবরদার আল্লাহকে ছাড়া কারো ইবাদত করো না সেরেক থেকে সাবধান করা এটার দিকে নিয়ে আসা তাদেরও এই সমস্ত মাবুদ গুলো ছিল তাদের মাহবুদির রহমতুল্লাহ আলহ ইমাম ইবিন তিনি বলেন যে নুহ জাতির এই যে মাহবুদ গুলো তাদের মধ্যে ছিল এই মাহবুদ ইতিহাস হচ্ছে যে এরা কয়েক শত বৎসর আগে খুব ভালো বড় মোত্তাকি পরেজগার অলি আল্লাহ কেসমের লোক ছিলেন এই পৃথিবীর মধ্যে ইতিহাস এই থেকে আসে এত বড় বড় বুজুর গান দিন যারা ছিলেন ইমামগণ ছিলেন অলিয় আল্লাহগণ ছিলেন ওনারা যখন ইন্তিকাল করলেন শয়তান তাদের কাছে শেরেকের ফর্মুলা প্রথম দিনেই আনে নাই একটা কায়দা করেছে কয়েক স্টেজে প্রথম কায়দা বললো যে তোমাদের যে এত বড় বড় মুরব্বী ছিলেন তোমার দাদা অমুক তোমার বাবা অমুক এত বড় কামেল ব্যক্তি ছিলেন তোমরা কি তাদেরকে সাধারণ মানুষের মতো মনে করো বিরাট আল্লাহর কাছে নৈকট্য অর্জনকারী এখন তাদেরকে তোমরা ভুলে গেলে চলবে না তাদেরকে তোমরা তো দেখেছ ছেলে হিসাবে পরবর্তী বংশধর যারা আছে তারা তো ভুলে যাবে এখন তোমরা মরে যাওয়ার আগে তাদের প্রতিকৃতি অঙ্কন ছবি করমুক হজরত অমুক এভাবে করে তার একটা সুন্দর করে প্রতিকৃতি ড্র করবরের পাশে রেখে দাও তাহলে তারা বুঝবে যে এত বড় বুজুর্গের কবর এটা এবং তিনি এত বুজুর্গ ছিলেন আমরা তাদের উত্তর সুরি আমরা এরকম আমল করে টোরে আল্লাহর কাছে এইভাবে দেখি তাদের মতো তাদের আমলে যেন উৎসাহিত করে ভালো খবর তো খারাপ কিছু যাইনি মনে হলো যেন তো এরকম তারা একটা ছবি একে রেখে দিয়েছে তারপরে এই জেনারেশন চলে গেছে পরে জেনারেশন বলে ছবি আঁকা দেখছো শান এসে বলে এরা কিন্তু সাধারণ মানুষ না অসাধারণ ওদের অনেক পাওয়ার আছে ওরা কোনো কথা আল্লাহর কাছে বললে আল্লাহ কিন্তু ফেলবেন না যে তোমাদের কোন হাত দরকার হলে এদের উশেলা দিয়ে আল্লাহ আল্লাহ অমুকের উশিলা আমাদেরকে দিয়ে দেন তো এটা আল্লাহর কাছে একটু ঘুরে গেল আর এটা আরেকটা একটা নেক্সট পদক্ষেপ তোমার লোকেরাই সেটা অমুকের উশিলায় খাদা বাবর উশিলায় না হজ্লা এখন বলে না এগুলো দেখছেন কিভাবে আসে। this is the history of shirk shirk itihashik bhabe asche to ei job e, era chole gelo shorashori tader kache tai nei tader ushilai chayese e ei generation chole geshe porer gushti porer generation asle shaitan bolche shono tomader ei somosho bujurgani jin tar ase era kintu birat awliya ekekjon chilen ori awliya tader kache tomader hajat puron tana আরেক কদম এগিয়ে গেল তাপসির বলবেন যে ইয়া জন্য ইয়া করে ন এই জাতীয় যে মূর্তি মাপদগুলো ছিল এগুলো অরিজিনালি পরে মূর্তি আকার ধারণ করেছে ওই ছবি থেকে পরে মূর্তি বলে ছবি টবি এটা তো ড্র করেছ এটা চলে যাবে আসলে ওনাদের মূর্তি বানাও পারমানেন্টলি থাকার জন্য বাড়িতে এই একটা আছে প্রতিকৃতি কেন্দ্রিক ছবি ড্র করে থেকে জন্মদিবসে তার মৃত্যু তার গলার মধ্যে বিশাল ফুলের মারা যায় তাই না এই আরেক রকমের পূজা কবর কেন্দ্রিক এক আর রাজনীতি কেন্দ্রিক আরেক তরীঘাটাই ফর্মুলা আসছে আসলে ওই থেকে থেকে। এই ইবল নুয়া আলহাম এর সময়ে তার জাতির লোকেরা কিভাবে সেরে কে দিকে গিয়েছে সেখানে আমাদের বিরাট নেশন হয়েছে তারা এইগুলোর ইবাদত করে ফেলত শেষ পর্যায়ে উনি এসে পেয়েছেন নুহা আল যে একদম ডাইরেক্ট তারা ওদেরকে মাবুত বানিয়ে ফেলেছে মূর্তি পানী তাদের পূজা করা শুরু করে দিয়েছে তিনি বললেন আল্লাহ তা আমার জাতি এদের কখনো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না খবরদার খবরদার যে এই বাদত দুই রকম তাদের কাছে সাজদা করা এই একটা ইবাদত আর এটা হলো তাদের কাছে দোয়া করা এটার নাম কি এটার নামও ইবাদত দোয়া করা তার কাছে চাওয়া কোন হাজত তার কাছে পেশ করা এটার নাম হলো ইবাদত এটা অনেকে এটা এবাদত মনে করে না তার কাছে না তারা মানত করে অনেকে খেয়াল করে না হাজি শেষে আর দোয়া উবাহা দোয়াই তো হচ্ছে আসল এবাদত শুধু সাজদা রুকু করা এবাদত নয় দোয়া চাওয়া কিছু চাওয়া হাত তোলা প্রার্থনা করা তার উচলায় কিছু অর্জন করা এটার নামকি এবং আল্লাহ প্রভুত্বের সবচেয়ে বড় ক্ষমতা ওইটা যদি তার কাছে চাও তাকে সবচেয়ে বড় ইবাদত দিয়ে দিলা ইকুমিন আলিম আমি আশঙ্কা করছি তোমাদের প্রতি কঠিন আজাব আসার আমি খুব ওয়ারিড যে তোমাদের প্রতি কঠিন আজাব চলে আসবে শেরেকের কারণে কারণ শেরেক যখন করো আল্লাহ তালা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন সবচেয়ে বেশি আল্লাহ তালাকে কষ্ট দেওয়া হয় ইন্নাল শেরকালা জুলমুন আেরকের মতো কাজটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম আল্লাহর প্রতি এর চেয়ে আর কোন বড় হতে পারে না কাজেই আল্লাহ তালা যদি এরকম গুসা হয়ে যান অসন্তুষ্ট হয়ে যান তাহলে আমার আশঙ্কা তোমাদেরকে আজাব দিয়ে হালাক করে দেবেন এই কথা দাওয়াত যখন তিনি শুরু করে দিলেন তাহলে আম্বিআই কেরাম প্রথম দাওয়াত দিয়েছেন কোন জিনিসের মানুষকে তাও সেইদের দিকে ডেকেছেন কাজে আমাদের দাওয়াতের মূল জিনিস হচ্ছে আল্লাহ তালার একত্রবাদ ইমানোর কাজটা দাওয়াতের অন্যতম প্রধান সমস্ত নবীরা এই কাজটাই সবার আগে করেছেন আমাদেরও তাই করতে হবে এই দাওয়াত পরে কি রিয়াকশন হল যারা প্রভাবশালী লোকগুলো ইনফ্লুয়েসিয়াল লোকগুলো সমাজের মধ্যে তারা কি বলল। ছোটখাটো গরিব মানুষে বেশি কথা বলে না এগুলো নিয়ে প্রথমে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী যারা করে তারা কি গরিব মানুষ দুশ্মনী কারা করে অত্যন্ত প্রভাবশালী নেতৃস্থানীয় বড় বড় ধনশালী সমাজের উপর তলা লোকেরা ইসলামের দুঃশনী বেশি করে এদেরকে মালা বলা হয় এই কাফের কমের প্রভাবশালী লোকগুলো এসে বলল তুমি না তুমি তো আমাদের মত একজন মানুষ তুমি আবার নবী হলা কবে আর মানুষ নবী হয় কেমনি ও মানুম দুই নম্বর আপত্তি করলো যে তুমি তো এক নম্বরে আমাদের মতে মানুষ হঠাৎ করে নবীহ হয়ে গেলে এটা আমরা যে তোমাকে যারা অনুসরণ করে আমরা করে দেখলাম আমাদের মধ্যে একটু নিচু প্রকৃতির লোক অর্থাৎ তারা হচ্ছে কাজ করে নাপিত ধোপা এরকম অল্প এটা কাজে ভালো জ্ঞানী প্রফেশনাল প্রভাবশালী এরা তো তোমার পিছনে নাই কাজে তোমার এটা খুব ভালো কিছু মনে হয় না এটা এটা যারা না এক নম্বর হঠাৎ করেই নিয়ে নেয় হিসাব নিকাশ কিছু বুঝে না আমাদের মতো চিন্তাশীল ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীর মতো তারা না বুদ্ধিজীবীরা কোন দিকে বেশি ইসলামের পক্ষে না বিপক্ষে এই যুগের যুগে এটা হয়েছে নাস্তিক হয়ে যায় বুদ্ধি এত বেশি যে আল্লাহ আর বিশ্বাস রাখা যায় না আল্লাহকে অস্বীকার করে বসে যাদের কোনো ভালো করে চিন্তা করার শক্তি না এইগুলো সিম্পল গুলা তোমার ইসলাম কবুল করেছে আমরা এত বড় বড় পণ্ডিত ব্যক্তি বুদ্ধিজীবী প্রভাবশালী আমরা কি তাদের মতো করি তুমি একটা বললে আমার তোমার পিছনে ছুটবো নাকি আমরা অনেক চিন্তা করে কাজ করি আমরা দেখতে পাচ্ছি না তোমাদের এমন কোন সান আছে আমাদের তুলনায় তোমরা সাধারণ মানুষ ইত্যাদি তোমাদের যদি কদর বেশি হয় তাহলে তোমাদের দুরবস্থা হবে কেন আর আমরা হলাম সমাজের ভিআই পি লোক আমরা হলাম সমাজের জ্ঞানী গুণী নেতৃস্থানীয় প্রভাবশালী আমরা হলাম সমাজকে পরিচালনা করি কাজী তোমাদের এগুলো তোমাদের জন্য ভালো কিছু তোমাদেরকে আল্লাহ চুজ করবে আমরা এটা চিন্তা করতে পারি না ভালো কিছু থাকলে তো আমাদের পক্ষে আসবে তখন তিনি যে উত্তর দিলেন এখান ইমাম এবনে বলেন রহমতুল্লাহ আলহি আলাল আশরাফ মুখ আলাপাতবরা মোখা আলহাত হক তিনি বলছেন যুগে যুগে বড় লোকেরা সকল বড় লোক যারা হয় এদের কাজই হচ্ছে হকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা যুগ যুগ হয়েছে ঠিক মক্কা জিন্দিকে যেকোনো নবীদের পিছনে সাধারণ লোকেরা সংখ্যা বেশি হয় বড় লোকেরা খুব বেশি হিসাব করে শুরু করে তারা প্রথমেই আসতে চায় না এবং বিরোধী তাদের কাজ হয় এই বিষয়ে আবু সুফিয়ানের সঙ্গে যখন দেখা হলো হিরাকলিয়াসের মনে আছে তো তো আবু সুফিয়ানের হিরাকিয়াসকে যখন নবী করিম সালাম চিঠি দিয়েছিলেন ইসলাম কবুল করার জন্য যে আমি আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন তুমি ইসলাম কবুল করো আল্লাহ তালা তোমাকে নিরাপত্তা দেবেন তখন সে ডাকলো যে আরব দেশের কোন বনিক দল আছে কিনা সুফিযান আসে কিছু লোক নিয়ে বাণিজ্য কাফে লাগিস তাকে নিয়ে আসা হলো আর অনেকগুলো প্রশ্ন করলো সুফিয়ানকে। তার মধ্যে একটা প্রশ্ন ছিল মেজরিটি লোক তা কে অনুসরণ করেছে তার কথা ইমান এনেছে এদের মধ্যে মেজরিটি কি খুব টপ ক্লাসে মেজরিটি সাধারণ মানুষ তখন তিনি আবু সুবেন উত্তর দিলেন কিনা অপেক্ষাকৃত যারা একটু দুর্বল অথবা বিভিন্ন দিক থেকে একটু সাধারণ প্রকৃতির তারাই ইসলাম বেশি কবুল করছে তখন হিরাকলে জবাব দিলেন কিন কিনা হিরাকল হুম আকবা ও রসুল যুগ যুগে রসুলের ডাকে সাড়া দিয়েছেন সাধারণ প্রকৃতির লোকগুলোই আগে বড় লোকদের আগে এটা আয়ের প্রমাণ পাওয়া গেল এই নবী হক নবী কাহিনী থেকে রসুল্লাহ শিক্ষা আছে না করছে নবী করিম সাল্লা সালামকে আল্লাহ তা দিচ্ছেন এই রকম পরিস্থিতি শুধু আপনি মোকাবিলা করেননি নুহা করে এসেছেন আপনাকেও এটা মোকাবিলা করতে হবে তিনি বলেনা আমি এই হক এই যে আমাদের কাছে যেরকম কোরআনের আয়াত আজকেও ইসলাম কবুল করলেন একজন তাই না যে ইসলাম পড়ে কোরআন শরীফ পড়তে আসে বই পুস্তক দেখে তাদের কাছে মনে হয় এটা তো হক একটু খোলা মন আসলেই আবিষ্কার করে ফেলে তো তিনি বললেন ইনুহা আলাইসালাম দেখো আমি যে কথাগুলো বলছি এগুলো তো আল্লাহ থেকে আসা ওয়াহি আয়াত এগুলো তোমরা দেখো আমার কাছে সুস্পষ্ট আছে গাধা করে কোন গল্প মিন আসেনি আর আমি আমি নবী হলাম কেমনি এটা তো আমার নিজের সিলেকশন না আমার রব আমাকে রহমত দিয়েছেন তার কাছ থেকে নুবতের দায়িত্ব দেওয়ার জন্য তিনি গ্রহণ করেছেন এটা তো আমি শখ করে এটা তোমাদের উপরে চাপিয়ে দিচ্ছি না তিনি আমাকে সিলেক্ট করেছেন এই কাজের জন্য এখন আলাইকুম তোমরা যদি অন্ধ হয়ে যাও এটাকে মিস করো তোমরা এটাকে গ্রহণ করো কবুল করো না তাহলে আমি কি করতে পারি আর আনুল জেমুল কুমুহা ও আন্তুমুল্লাহা ক্যা আরিহ আমি কি তোমাদেরকে জোর করে চাপিয়ে দিতে পারবো কোর্স করে ইসলামের দিকে আনতে পারবো না এটা আমার কাজ না কোন নবীকে আল্লাহ তালা বলেছেন জবরদস্তি ইসলামের দিকে দাখিল করান এমনকি আল্লাহ কি বলেছেন পৌঁছিয়ে দেওয়ার জন্য বাধ্য করতে আমি পাঠিনি লা একজনকে জোর করে ইসলাম কবুল করাতে হবে সব নবীদের ক্ষেত্রে একই ফর্মুলা তিনি বললেন যে আমি তো তোমাদেরকে এটা আমার পৌঁছিয়ে দেওয়া এখন তারা তো অন্ত হয়ে গেল তারা দেখে নিজে একজন আল্লাহ করতে পারছে না আল্লাহ মানুষ কত বড় ব্যক্তিত্ব হলে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন তারা এটা নিজের চোখে দেখেও মিস করে ফেললো তাই না কত দূর তারা আল্লাহ একজন নবীকে দেখেছেন সুবাহ আপনি চিন্তা করেন আমাদের সমাজের দিয়ে নবী এখন আসতেন তারপর হয় এরকম দেখেও যারা অন্তঃ চকাল হয় আমরা আল্লাহ শকর আদায় করি আমরা কি আল্লাহ নবী দেখেছি আলহামদুলিল্লাহ দেখিনি কিন্তু আল্লাহ তালা আমাদের প্রতি কত মেহরবানি করেছেন আলহামদুলিল্লাহ তবে আমাদেরকে আল্লাহ এমন সাপোর্ট করলেন আমাদেরকে জন্ম দিলেন কোন জায়গায় মুসলিম পরিবারে আল্লাহ যদি না হতে মত আমরা সবাই মিলে এক এক একজন ধর্ম আবিষ্কার করতাম হিন্দু থাকলে বৌদ্ধ থাকলে এটা কোনো গ্যারান্টি ছিল তো আল্লাহ তাহলে অটোমেটিক্যালি দিয়েছেন এই জন্য আল্লাহ আল্লাহ শুক্র আদায় করে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি না ঠেলে দিয়ে অটোমেটিক নিয়ে এসেছেন নিয়ামতকে আমরা দেখো আমি তো তোমাদেরকে এই দিনই দাওয়াত দিচ্ছি এর বিনিময়ে আমাকে ফি দিতে হবে ইসলাম কবুল করলে এত টাকা দেওয়া লাগবে এরকম কোন ফি আছে নাকি আমার মনে পড়ে একদিন ইসলাম একজন ভাই যে ফি শাহাদ তারা মনে করছে যে নবিরা বাদ শুধু সুবিধা পেতে চায় তারা এগুলো করবে আমরা তাদের কিছু হাতিজাত হওয়া একদম দিয়ে ভরাই দেব এরকম মাঝে মধ্যে হয় আর কি এখন ইসলামের নামে নবী তো আর নাই কিন্তু বিভিন্ন জায়গায় গদি না নেওয়ার চেষ্টা করেন ফি এটা ইনডাইরেক্ট ফি আর কিভাবে আবার মাঝে মধ্যে যখন বিভিন্ন ইয়ে হয় লেকচার হয় লেকচার ফি হলো টেন পাউন্ড তো আমার কাছে এটা বেশি সুবিধা লাগে না লেকচার শুনবে টিকিট কিনে কিনে কিনে কিনে এটা তো নবীদের দাওয়াতের সঙ্গে মিলে না তাই না মিলে নাকি না। তো পারা যায় মানুষকে অ্যাপিল করা যায় যে এই প্রোগ্রামটা আয়োজন করতে আমাদের হল ভাড়া নিতে হয়েছে এত হয়েছে আপনারা কি কিছু কন্ট্রিবিউট করবেন আলহামদুল্লাহ করা যায় সেটা ঠিক আছে না এ ফি নিয়ে নিয়ে এরকম করে বিক্রি করা টক বিক্রি করা তোমাদের কাছে আমি কোনো পারিশ্রমিক চাই না প্রতিদান চাই না টাকা দিতে হবে না ফি দিতে হবে না আমার পুরস্কার প্রতিদান কার কাছে আল্লাহ তালার কাছে ছিল তাদের তুমি হঠাৎ করে আমার কোনো ভ্যারি লো ক্লাসের পিপল তারা মানে ধোপা নাপিত এই পর্যায়ের সাধারণ শ্রমিক এদেরকে যদি তুমি সরিয়ে দাও তোমার যদি আমাদের জন্য কোন ভিআইপি ক্লাসের ব্যবস্থা করতে পারো প্রভাবশালী ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে যদি এরকম একটা আসন করো শুধু তাদের সঙ্গে তুমি মেবি এই প্রস্তাব কিন্তু কাছে আসছিল আসছিল না এইদিকে বেলাল সোহেবকে এগুলাকে কৃত দাস মার্কা এদের সঙ্গে আমরা কেমনে বসি শুধু তুমি যদি আমাদের সঙ্গে বড় লোক কিসিমের যারা আছে তাদেরকে নিয়ে আলাদা একটু আসন করো তাহলে হতে পারে মুসলমানদের অনেকের ভিতরে এরকম টেন্ডেন্সি আছে বলে যে সাধারণ মাহফিলে বড় লোকরা আসেনা বিশাল বিশাল আসে না। অনেক শিক্ষিত লোকেরা আসেনা বুদ্ধিজীবীরা আসেনা এই এইজন্য তাদের কিছু খুব বুদ্ধিজীবীদের জন্য নবী করিম সাল্লাহাম এরকম একটু চিন্তা করেছিলেন কিন্তু আল্লাহ তালা কে অ্যালাউ করেছেন নুহা আলাহিসাল্লাম কে আল্লাহ অ্যালাউ করেননি তিনি বলছেন নুহা আলাহিসাল্লাম বলছেন তারা থাকবে আমার সেখানে বসবে এই জন্য মসজিদে আসলে আমির গরিব হ্যাঁ চাকর আর মনিব, বস আর তার ড্রাইভার একই লাইনে দাঁড়াইতে পারবে নাকি পারবে না আমাদের দেশে শহরে দাঁড়াবে না ভয় পাবে লাইনে যাবে আর দাঁড়াইলেও কিছু বস আছে কেমন কথা আমার পাশে দাঁড়াইছে একদম এরকম কিছু আমাদের ভিতরে আছে মনে হয় যেন সমাজে এগুলা টাকা ঠিক না এই জন্য মসজিদ থেকে এক্সাম্পল নিতে হবে মসজিদ থেকে এক্সাম্পল নিতে হবে যেভাবে এখানে কারো রাইট নাই আলম সাহেব আসছেন ও পছন্দ কাতার থেকে নিজে পিছনে চলে ওনাকে ডেকে জোর করে নিয়ে আসেন এটা কিন্তু ঠিক না নবী করিম সাল বলেছেন নামাজের সামনের কাতারে এক কাতার আগে গেলেও কথা নিজে এত বেশি করার সুযোগ থেকে বঞ্চিত হবেন এটা বেশি বুদ্ধিমানের কাজ না বসত সম্মান করে করে ইট কুড বি কিন্তু আসলে ইসলামের এই মানদণ্ডে এটা কিন্তু বেশি ফজিলতের কাজ না আপনি আগে এসছেন আপনি এই বঞ্চিত বঞ্চিত করবেন কেন এটা সম্মান ভক্তি এক জিনিস কিন্তু আপনি আখেরাতের ব্যাপারে সেলফিস হয়ে যাবেন আল্লাহর কাছে নেকি পাওয়ার ব্যাপারে স্বাস্থ্যবাদী হবেন আল্লাহ তালা সেই ব্যাপারে বলেছে ফাস্তাবুল খাইরাত নেক কাজে একে অপরের আগে যাও আরেকজন আগে দেওয়ার জন্য নয় নেক্টে তুমি আগে যাও নিচু প্রফেশনের কাজ করে এদেরকে তোমরা বলছো আমি বের করে দেব আমার কাছ থেকে তোমাদেরকে নিয়ে বলবো ন তারা আল্লাহর সঙ্গে তাদের দেখা হবে তারা যদি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে ফরিয়াদ করে আর ইমান কবুল করার কারণে তাদের সাল আল্লাহর কত কাছে হয়েছে আর আমি তাদেরকে দূরে সরিয়ে দেবের কাছে আর ওই সময় কাফেরদের কয়েকজন লিডার আসলো কথা বলার জন্য এই আগ্রহ করে একটা প্রশ্ন করবেন কিন্তু ওরা ওরা আসছে দেখিয়ে নবী করিম সাহাবি গুরুত্ব না দিয়ে তাদের দিকে একটু গুরুত্ব বেশি দিলেন আল্লাহ তাল্লাহ কি নাজিল করলেন করে বলেন বললেন আওয়া আল্লাহ তার থেকে মুখ ফেরাই নিল তাকে ওয়েলকাম করলো না আমা যে ব্যথা তো অন্ধ মানুষ মানে তার তুলনায় গুরুত্ব দিলো অন্যদের আমা আল্লাহ তালা ওনাকে ক্রিটিসাইজ করলেন একদম এমন ক্রিটিসাইজ করলেন যেটা করিফ এখনো আছে ইসলামটা কবুল করে ফেলে তাহলে তো দিনের বিরাট কাজ হয়ে যাবে এই আগ্রহ থেকে তিনি গেছেন কিন্তু স্টিল আল্লাহ কাছে এটা পছন্দ হয়নি তো যারা মাঝে মাঝে প্রায় বলে দেখেন এই সমিতির মিটিং অমুক জায়গায় অমুক মিটিং তাদের কার কার ছবি আগামী সপ্তাহে পত্রিকায় আসবে ওইটার তালে আসেন তাদের কিসমতে কোরআন শুনে আছে তারা আছে আর একটু ছবির জন্য এত অস্থির পত্রিকা যদি কোন রকম আসে এটা কাটে আবার তারা কাটান জন্য আল্লাহর ঘরে এসে আপনারা জানেন এই আমলটার ওজন আল্লাহর কাছে কতটুকু হবে আল্লাহ তালা যেন কবুল করেন তো তারা আল্লাহর কাছে দেখা কর আমি সেদিন কি আমাকে তোমার আসামি বানাতে চাও আল্লাহর কাছে আমি তাদেরকে এখান থেকে বের করে দেব তোমাদেরকে বড় লোকদের জন্য টাকা করে দিতে এই যে অনেক মুসলিম আছেন যারা দিন দাওয়াতি কাজ করেন তারা চিন্তা করেন কিভাবে বড় লোকদের পাওয়া যায় তার জন্য পেরেশান হয়ে যান ইসলামের দাওয়াত হবে এমন বড় লোক আর সকল যারা বড় লোক নয় আমরা তাদের সবার জন্য ওপেন ফোরাম যে নিজের তার কিসমতে নেই তিনি বলেন আমার কাছে মনে হচ্ছে তোমরা এমন কৌম যাদের ভিতরে মূর্খতা রয়েছে তোমরা পয়সা কোড়ির হিসাব দিয়ে কার টাকা বেশি কার প্রভাব প্রতিপত্তি বেশি এগুলে দিয়ে তোমরা ক্লাস ঠিক কাছে এইগুলোর কোন দাম আছে আল্লাহর কার দাম বেশি যার তাকোয়া বেশি যার ইমান মজবুত যার আমল ভালো আর আমি এই ইমানওয়ালাদেরকে সরাই দিয়ে তোমাদেরকে আমি পজিশন দেওয়ার জন্য বসে থাকব। অবশ্য কেউ কেউ বলবেন যে কোনো কোনো সময় হাজি এসেছে একটা হাদিস এসেছে মানুষকে তার সান অনুযায়ী ট্রিটমেন্ট করো যে একজন আসছে কবিল্লা সর্দার নবী করিম সালাম তাকে ভালো জায়গায় বসতে দিয়েছেন এবং এরকম একজন নেতৃস্থানীয় ব্যক্তি এসেছে আপনি একটু সম্মান করতে পারেন অসুবিধার কিছু নাই এই যেমন কত দিক সময় কিন্তু যদি এটা জেনারেল প্রিন্সিপাল হয়ে যায় যে তাদেরকে দেখলেই অস্থির হয়ে গেলাম বাকিদেরকে ইগনোর করলাম এইটা যেন না হয়ে যায় কোন কোন সময় এটা কনসিডার হতে পারে যে তাদেরকে যদি নেওয়া যাবে কিন্তু অন্যদেরকে ইগনোর করে নয় অন্য মুসলমানরা মুভমেন্টরা যেন এই মানসিকভাবে আহত না হয়ে যায় যে আমি যেহেতু একটু সাধারণ শ্রমিক মানুষ আমাকে মোটেই গুরুত্ব দিল না আর চেয়ারম্যান সাহেবের দিকে এমন ভাবে মোতাবজে হয়ে আসে এটা যেন ঠিক না হয় এমপি একজন আসলে তো আল্লাহ হয়ে গেছে মন্ত্রী আসলে তো বোধ হুশ নাই হে আমার কৌম আমি যদি এই বেতারাত তাড়িয়ে দেই। এই তোমরা আমার মাফিলা এসে আমার পরিবেশ নষ্ট করে না ওদিকে থাক তাহলে কি হবে আমাকে আল্লাহর কাছে সাহায্য করবে কি যদি আল্লাহ আমাকে আদাব দেওয়া শুরু করে দেয় শাস্তি দেন এফাল এত করুন তোমরা কি এটি তার চিন্তা করোনা তোমরা কি শিক্ষা গ্রহণ করো না যে সমস্ত বনি আদম আমরা তো সবই এক মায়েরই সন্তান এক পিতারই সন্তান কুল্লুকুন্মিন আদম আদম আদমিন তোরব আর দেখো তারা আরেকটা বলতো কি ঠিক নবী করিম সাল যে কথাগুলো আপনার সিরা তুমি আলোচনা শুনেছেন যে তুমি যদি নবী হবা তুমি গরিব কেন বাজারে যাও তোমার কষ্ট করে তোমার নিজের নিজেকে জোগাড় করতে হয় আল্লাহ তালা তোমাকে অগাধ সম্পত্তি দেয় না কেন সোনার দিয়ে ভর্তি করে দেয় না নুয় আলাইসাল্লামকে তাই বলেছে তিনি বলেন আমার কাছে আল্লাহর যে খাজানা আছে ওটা আমার মালিক আয় না আলমুলা কোন নবীবেন্লা আল্লাহ ছড়া কেউ গাইব জানেন না আর আমি এটাও বলিনা যে আমি ফেরস্তা তারা বলতো নবী হবে তো ফেরস্তা মানুষ কেমন নবী হয় মাহাদা ই বাসা মানুষ কেমন নবী হয় না আমি আমি মানুষ নবী মানুষ থেকেই হয় আর আমি তাদেরকে বলি না তাদের মধ্যে কোন খায়ের নাই যাদেরকে তোমাদের চক্ষু দুটো বলে তোমরা দেখে তাদেরকে বলো এরা কোন প্রকৃতির লোক একেবারেই নিচু শ্রেণীর লোক এইরকম কথা তাদেরকে বলো এই নিচু শ্রেণী হওয়ার কারণে আল্লাহ তাদেরকে খায়ের দেবেন না আমি কখনো এই কথা বিশ্বাসী নই আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ইমান করবেন দেখে দেখে আল্লাহ বাসাই করেন না আল্লাহ আল্লাহ আল্লাহ ভালোই জানেন তাদের অন্তরে কি আছে কার অন্তরে কত আল্লাহর খাউফ আছে আল্লাহর কাছে আসতে চাই সিনসিয়ারলি এখলাস কি অন্তরে আছে এটা আল্লাহ ভালো করে জানেন আমি এরকম কোন লোকেরা নই ক্যান ডু দিস এরকম যদি আমি করি তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইসলামের দাব সার্বজনীন ধনী গরিব লিডার লেম্যান সবার জন্য ইকুয়াল দাওয়াত এখন দিন পর্যন্ত তিনি দাওয়াত দিলেন এখন তাদের কি কথাবার্তা শুনে কি বলল নুহা ইসলামের কাউ কালুয়া নু হা দালা ফা ফিমা তারা বলল হেনু তিনি কতদিন পর্যন্ত খামাখা আমাদের সঙ্গে এই সমস্ত বিষয়ে তর্ক বিতর্ক বাদার বাদ ঝগড়া করে আসছ কতদিন ধরে করছেন তিনি এগুলো সাড়ে নয়শো বছর তিনি দিন দাওয়া তারা বলে আপনি তো ঝগড়া করেন আমাদের সঙ্গে খালি গোলমাল পাকাল। তারা গোলমাল পাকায় আর তিনি দিনই দাওয়া দেন এখন তারা এটাকে নিজেরা বলে তুমি গোলমাল করছো শুধু তুমি তো বহুত চ্যালেঞ্জ করেছ যে না আল্লাহর কথা না শুনলে আজাব আসবে কত কিছু সতর্ক দিয়েছ করেছ কি আজাব তোমার আছে তোমার একেবারে আমাদেরকে হালাক করে দিবে সত্যবাদী হলে দেখাও দেখি তোমার খেয়াল শিবালঙ্ঘন কাকে বলে কি আসছে তাদের জন্য তিনি কি জবাব দিলেন আমরা মাঝে মধ্যে যখন দেখি যে দুঃস্মন ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করছে আল্লাহ তাহলে কেন সময় দেন কেন এই বছরই শেষ করেন না আমাদের কথা অভিযোগ তো আমাদের অভিযোগ আমরা দোয়া করতে পারি কিন্তু আমরা সিদ্ধান্ত দেওয়ার মালিক আল্লাহকে ডিকটেট করবে আল্লাহ কালকেই করতে হবে আল্লাহ হাতে এটা তিনি কোন সময়টা রাইট উনি এটা করবেন না মিস করবেন। একটু আগেও আনবেন না পরেও নেবেন না আল্লাহ প্রোগ্রাম করা আছে কুমি তিনি বললেন আমার আল্লাহ নিয়ে আসবেন সেটা তিনি যদি চান আর যখন চম তুম আর যখন সেটা চলে আসবে তোমরা সেটা কখনো ঠেকাতে পারবে না সকালাকুম ই ক্যান্লরিম আর তিনি বললেন শোনো আমার এই নসিহা আমার এই কল্যাণ কামনা তোমাদের জন্য তোমাদেরকে ভালোর দিকে নিয়ে আসার তামান্না যা আমি করছি আর সেই জন্য দাওয়াত দিচ্ছি এটা ফায়দা দেবে না ইন আমি শুধু চাইলেই নসিহত করলেই তোমাদের কাজ লেগে যাবে এটার কোনো গ্যারান্টি নাই আমি জানিম যদি আল্লাহ তালা তোমাদেরকে গোমরা করার ফসলা করে থাকেন আমি যতই দাওয়াতি কাজ করি বোঝানোর চেষ্টা করি এটা কোনো কাজে আসবে না এখন তো নুয়ার সালাম দাওয়াত দেন আর আল্লাহ যদি গোমরা করেন তো আল্লাহ ওনাকে দাওয়াত দিতে বলছেন কেন এই প্রশ্ন আসে না যে আমি দাওয়াত দেব আল্লাহ যদি গোমরাহ করতে চান কোন কাজেই লাগবে না এই কথার অর্থ কি এখানে দুটো দিক আছে একটা হল আমরা তো জানি না কাকে আল্লাহ হেদায় দেবেন না কাকে দেবেন আমাদের কাছে কিন্তু আল্লাহ জানা আছে আর দুই কথা হচ্ছে যে আল্লাহ আলাহ নিজে গোমরা করার জন্যই এই ইসলামকে দেন নাই আল্লাহ তালা সবার জন্যই এই যে জিনিসটা চান সবাই ইমান আনুক কিন্তু যারা সেমা লঙ্ঘন করে এটা দুশ্মনি করতে করতে এমন একটা পর্যায়ে আসে ক্রাইমটা তাদের অনেক বেড়ে যায় তখন আল্লাহ তালা তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়ে দেন সেটা কি এদেরকে হিদায় দেওয়াটা আল্লাহ রাইট মনে করেন না এত ক্রাইম করেছে এদেরকে শাস্তি পেতেই হবে তখন তারা ওই পর্যায়ে চলে যায় আরেকটি পয়েন্ট হচ্ছে আমি চাইলেই আমাকে আমার কপালে হেদায়ত আসবে না আমার জন্য কে স্যাংশন করতে হবে আল্লাহ এই এজন্য আমরা সবাই ফকির হয়ে থাকবো আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাকে হেদায়ত দেন আমি যদি আমি অনেক লেখাপড়া করেছি আমি অনেক কিছু জানি আমি হেদায়ত অটোমেটিক্যালি পেয়ে যাব আমার নিজের উপরে কনফিডেন্স চলে আসবে তাহলে কোনো ব্যক্তির কনফিডেন্স থাকার সুযোগ আছে সবাই আল্লাহর কাছে মোহতাজ ফকির ইল তিনি জন আমাকে মেহরমান করে হেদায়তের আসি কত লোক করি নাউজুবিল্লা এইরকম ধারণা চলে আসে আর আমি আল্লাহর কাছে চাই না তাহলে আমি এটাকে মিস করব। এরকম করেছিল শয়তান সে অনেক ইবাদত করে অনেক কনফিডেন্স হয়ে গেছে এরকম ধারণা করেছে খবরদার আমরা প্রত্যেকটি মানুষ আল্লাহর কাছে মোহতাজ কি যে সকল খুব ভালো আমল করেছে তার আমল কোন দিন উল্টে যায় আল্লাহ মাফ করুন প্রত্যেকটি লোক মনে করতে হবে হেদায়ত আমার হাতে নয় হেদায়ত আল্লাহর হাতে তো এই কথার মধ্যে ওই মেসেজটা আছে যে হেদায়ত মালিক কে আল্লাহ তালা এই জন্য আবু তালেবকে যখন নবী করিম সাল্লা ব্যর্থ হয়ে গেলেন উপরে নবী করিম সাল্লাহাম খুব মানসিক কষ্টে থাকলেন তা আল্লাহ তালা ওনাকে বলছেন হে নবী আপনি যাকেই পছন্দ করেন চান হে দায়িত্ব না আল্লাহ স্বয়ং নবী সালামকে আল্লাহ লেসন দিয়ে দিলেন তা আমরা অনেক সময় যখন দাওয়াতি কাজ করি আমরা মনে করি যে আমাদের হাতেই মোটামুটি আমরা পারবো এরকম কনফিডেন্স চলে আসে অথবা আমরা একটু না পাওয়া গেলে হতাশ হয়ে পড়ি না আমরা কাজ চালিয়ে যাবো আল্লাহর কাছে দোয়া করব। মেজরিটিকে সে তো আল্লাহ তালা কবুল করান কিন্তু কোনো ক্ষেত্রে তখন কি থাকে না সেটার দায়িত্ব দায়িত্বটা আমরা নিতে পারি না আল্লাহ তালা বলছেন কৌমকে নাকি তার কম এ কথা বললো যে নু আলামের প্রতি কোনো আসেনি আল্লাহর কাছ থেকে তিনি নিজে ইফতেরা করেছেন নিজে আবিষ্কার করেছেন নিজে রচনা করেছেন নিজে গল্প সাজিয়ে বলেন আমি নবী এরকম কোনো মিথ্যা ক্লেম করেছেন একই সমস্ত নবীদেরকে বলা হয়েছে তুমি মিথ্যা বাড়িনি সুরাইয়াসিনে বলা হয়েছে বলে আন্তম তা ত্রিবন যে তোমরা মিথ্যা কথা বলো নবীদেরকে বলা হয়েছে তোমরা নবী না আল্লাহ কিছু পাঠান নাই এইরকম আমাকে নিতে হবে এর দায়িত্ব জন্য এর এর এর শাস্তি আমাকে পেতে হবে আমি নিজে এমন এক কাজ করব নবী না হয়ে বলবো আল্লাহ নবী বানিয়েছেন আমাকে তাহলে এটা শাস্তি কত বেশি হতে পারে তোমরা চিন্তা করেছ আমি নিজের জন্য এমন ধ্বংস করছো থেকে আমি জিম্মা মুক্ত তোমাদের গুনার কোন দায়িত্ব আমার উপরে আসবে না আর আমি যদি কিছু করে ফেলি এটা দায়িত্ব তোমাদেরকে নিতে হবে না কাজেই তোমরা চিন্তা করি দেখো যে কথাগুলো আল্লাহর পক্ষ থেকে আসে গ্রহণ না করলে তোমাদের কি ক্ষতি হতে পারে তো এই কথা শোনাচ্ছেন আল্লাহ তবী মোহাম্মদ সাল্লামকে আয়াত দিয়ে আপনাকে যেভাবে বলেছে ওই নুসালামকে ওইভাবে বলেছিল উনি সফর করেছেন হে নবী মুহাম্মদ আপনাকেও করতে হবে আল্লাহ কাছে শেষ পর্যায়ে হতাশ হয়ে দোয়াই করলেন আল্লাহ তালা কাছে তিনি দোয়া করে ফেললেন তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করেন আল্লাহ তালা তখন সিদ্ধান্ত নিয়েছেন বললেন নুহের কাছে ওয়াহিনাজিল করা হলো হে নুমে আপনার কা থেকে আর কেউ ইমান আনবে না যে কয়েকজন হাতে গোনা ইমান এনেছে এরা ছাড়া আর কেউ ইমান আনবে না কোন রেওয়ায় আছে প্রায় আশি জনের মতো ইমান এনেছিল নারী পুরুষ আর বিরাট কাউম সব ইসলামের বিরুদ্ধে চলে গেল তিনি দোয়া করলেন কি দোয়া করলেন কাফেতের মধ্যে থেকে আর কাউকে রাখবেন ঘর বাড়িতে তারা ঘুরে বেড়ায় বেঁচে থাকবে এরকম কাউকে আর রাখেন না আল্লাহ সবগুলোকে হালাক করে দেনা রবাহী অন্য আয়াতে এসেছে তিনি দোয়া করেন হে আল্লাহ আমি তো তাদের কাছে একেবারেই পরাজিত হয়ে গেলাম তারা আমাকে সব দিক থেকে আল্লাহ করেন তুমি বিশ্চিন্তায় থেকে না আমি অ্যাকশন নিতে যাচ্ছি এবং কোন রেওয়ায় আসছে তারা এত ভাবে অপপ্রচার করেছে এইরকম ভাবে তাদের ওনার বিরুদ্ধে সমস্ত জাতিকে তারা খেপিয়ে দিয়েছে তাদের বাচ্চাগুলোকে পর্যন্ত এই এই শিখিয়ে দিয়েছে একটা ছোট বাচ্চা ছোট ছেলেকে এক লোক কাজে করে নিয়ে যাচ্ছে এবং ওই ওনাকে দেখলে তারা বলতে এই যে নূ হাঁসতেছে ছোট বাচ্চা বলে বাবা আমার হাতে একটা পাথর দাও হাতে পাথর দিলে সেই এই ছোট বাচ্চাটা নু আলাই সাল্লামকে পাথর দিয়ে আঘাত করলো এবং উনি আহত হয়ে গেলেন রক্ত পড়তে থাকলো তখন এই বদা করলেন যে আল্লাহ এদের প্যাট থেকেও ভালো কিছু আসার কোন সম্ভাবনা নাই এদের ঔরস থেকে ভালো কিছু আসবে না আল্লাহ সেটাই চেয়েছেন আল্লাহ অর্ডার দিয়ে দিলেন রেডি হয়ে যাও এবার ওয়াসনাইল ফুলকা ওয়াহ এখন আপনি ফুলক তৈরি করেন কিস্তি নৌকা বানান একটা জাহাজ তৈরি করেন নুয়ার সালাম তো কার্পেন্টার না তিনি তো মিস্ত্রিগিরি কাজও করেন না কি করবেন আর এটা কি ছোটখাটো একটা জাহাজ নাকি এক্সপার্ট না হলে কেমনে বানায় আর এসেছে সময় বড় তাহাদের কোনো তখন তিনি বললেন বেআ না আমার আমাদের চোখে তুমি আছো আমাদের দৃষ্টিতে তুমি আছো আমাদের সাহায্যে তুমি থাকবে বাবু না আমি ওই দিয়ে তোমাকে গাইড করব কিভাবে বানাতে হয় আর তারা তোমাকে যদি এটা এটা করতে চায় তোমাকে না করে আমি পাহার ব্যবস্থা করব। এত বড় ঢেউয়ের মোকাবেলায় জাহাজটা অনেকদিন থাকবে মজবুত করে তৈরি করতে হবে আগে কোনো টেকনোলজি নাই অভিজ্ঞতা নাই তিনি এ ব্যাপারে এক্সপার্ট না আল্লাহ ওনাকে ওয়াহি দিয়ে সাহায্য করলেন খবর যায় এই নৌকায় উঠে তোমার নিরাপত্তা হবে আর খবরদার যারা জালিম কিসিমের দ্বারা দুশ্মনি করেছে কুফরি করেছে সেরে লিপ্ত থেকেছে তাদের ব্যাপারে কখনো আমার কাছে কোনো সুপারিশ করো সাবধান কিন্তু তাতে পার তিনি তো বিশাল কিস্তি বানাচ্ছেন বিশাল জাহাজ বানাচ্ছেন যখনই তাদের প্রভাবশালী লোকগুলো দুশ্মনী করত যারা এক একটি দল এটা পাশে দিয়ে যেত উপহাস করত দেখো নুহ এখন নবুতের দাবি বাদ দিয়ে এখন কাট মিস্ত্রী হয়েছে এখন আরেক গেছে। আর বলে দেখো কোথায় সাগর কোথায় নদী কিছু নাই শুকনার মধ্যে সে নৌকা চালাবে তার মাথায় বুদ্ধি কত দেখো বিভিন্ন উপহাস পাত্র বানিয়েছে ওনাকে তিনি এগুলো জবাব কি দিচ্ছেন তিনি বললেন তোমরা যদি আজকে আমাদের সঙ্গে উপহাস বিদ্রূপ কর আমরা একদিন তোমাদের সঙ্গে ঠাত্ বিদ্রুপ উপহাস করব। যেভাবে তোমরা আজকে আমাদের সঙ্গে উপহাস করছোনা মাইয়াদ অচিরেই তোমরা জানতে পারবে খুব অল্প সময়ের মধ্যেই তোমরা দেখতে পাবে বুঝতে পারবে যে তাকে অপমানিত করছে কথাবার্তা বলে এবং কার আসছে কঠিন দীর্ঘস্থায়ী আদাবের শাস্তির খবর তিনি এনেকা বানালেন কতদিন লেগেছে বিভিন্ন রেওয়ায় আসছে কোন রেওয়াজ আসছে প্রায় দুই বছর লেগেছে এবং তিনি তিন টালা শিব বানিয়েছেন হ্যাঁ তিনটা ফ্লোর নিচের ফ্লোরে হলো বিভিন্ন রকমের এই প্রাণীগুলো পশু পশুগুলো মাঝখানে ফ্লোরে এ মানুষগুলো উপরের ফ্লোর পাখি এই তিন ফ্লোরে ওনারা বসবাস করেছেন উঠালেন কমপ্লিট হয়ে গেছে এখন আল্লাহ তালার আসা টাইম হয়ে গেল তিনি আগেই বলে দিয়েছেন যে যখন এই ফ্লাট আসবে মহাপ্লাবন আসবে তার লক্ষণ হবে তুমি দেখবে চুলার ভিতর থেকে পানির ফোয়ারায় বেরিয়ে আসছে তখনই তাড়াতাড়ি করে সবাইকে আগেই মেসেজ দেওয়া আছে যে এরকম কিছু একটা ঘটলেই তোমার জলদি করে চলে আসবা সবাই এই শিপের মধ্যে উঠে যাবা আর যখন ওই সময়টা আসলো হাত্তাঈদ আজরুল যখন আমাদের হুকুম এসে গেল আর তান্ন মানে চুলা আপনার বলতে তন্দুরি তন্দুরি চিকেন এই তন্দুরি কোথেকে আসে জানেন আর আরবি তান্নুর মানে চুলা চুলা যে চুলার ভিতরে এরকম করে বড় করে বানিয়ে তার ভিতরে তন্দুরি রুটি বানানো হয় এখন তন্দুরি চিকেন তার ভিতরে হয় তাই না এরকম এই কনসেপ্ট ওখান থেকে এসেছে পানি যখন বের হওয়া শুরু হয়ে গেল তখন নুহা আলা বলে দিলেন এরকম যখনই দেখবে কলনা এরকম দেখলেই তুমি জলদি করে এই শিপের মধ্যে প্রত্যেক জিনিস মানুষ যে কজন মোমিন আছে তারা তো উঠবেই নারী পুরুষ মমিন পরিবারের সদস্য যারা মমিন সবাই উঠবে আর প্রত্যেকটি পশু পাখি সৃষ্টি এমনকি গাছপালা এইগুলার থেকেও জোড়ায় জোড়ায় উঠাবে এক জোড়া এক জোড়া করে কার বাকি সব কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটি জোড়া থেকে একজোড়া এক জোড়া নর পুরুষ নর মাদা করে উঠাবা ও তোমার পরিবার কে উঠাবা আহাল বলতে পরিবার হইতে পারে আহাল বলতে তোমার দিনদার গোষ্ঠী যারা আছে এটাও হইতে পারে ইল্লা মান আমান তবে তোমার পরিবার যদি এমন কেউ থাকে যার ব্যাপারে ফয়সলা হয়ে গেছে আজাবে পড়বে তাকে উঠাবা না তার মধ্যে ওনার স্ত্রী আর ওনার এক সবাইকে উঠে ফেলবে অল্প কিছু সংখ্যক লোক তাহলে কোন আব্বাস রা দিয়াল আনু বললেন তাদের সংখ্যা ছিল মিনহুম নিশা ইন আব্বাস বলেছেন আশি জন মহিলারা সহ আর কাব আহবার যিনি ধর্মের একজন আলিম ছিলেন তিনি বনি ইসরাইল রেস এ বলেছেন তাদের নাম্বার ছিল মাত্র বাহাত্তর জন ছিল বাহাত্তর আর আশি খুব বেশি তফাৎ না এখন এটা যখন চলে আসলো এরপরে তিনি এবার আহ করে দিলেন এই যে ওই তুফান চলে আসলো আচ্ছা সঙ্গে সঙ্গে মেসেজ পাঠিয়ে দিলেন এরকম হলেই আমি প্রত্যেকের ঘরে ঘরে কিস্তি আর ওখানে দাঁড়িয়ে আছেন সবাইকে উঠাচ্ছেন আর বলেন উঠার সময় বলো সবাই দেওয়া পড়ো আমার মনে পড়লো আমি ছাত্র অবস্থা একটা ইসলামী লাইলের মধ্যে ইসলামী একটা সংগঠনের আন্ডারে যখন আমরা লাইল করলাম তো বিভিন্ন দোয়া কালম শেখানো হচ্ছে যে জাহাজের মধ্যে উঠতে নৌকার মধ্যে কি দোয়া পড়া লাগে তো এবারে যে নৌকা উঠতে এই দোয়াটা পড়া লাগে ভাই এটা আলোচনা করেছে তিনি বড় কোন না কিছু এমনি কায়দা দেন নাকি বলে মাজরে বুঝেন না অমর সাহায্যের কথাটা এখনো মনে পর ওই রে এভাবে কিছুটা তাই তো মাঝরে হা মানে যখন এটা এভাবে চলে চলে যাচ্ছে ভাসছে এটা না হল মাজরা তার ইমালা হয়ে মাঝরে হাজিনালি মাজরা হা কিন্তু আনের মধ্যে ইমালার তরিকা এটা হয়ে যায় মাঝরে হা অমূরসা হা হচ্ছে যখন এটা নোংর করে ঘাটে ভেড়ে তাকে বলে মূর্ষা আল্লা পাহাড় গুলা মজবুত করে গেড়ে দিয়েছেন তো হলো যখন থেমে যায় ঘাটে ভেড়ে যায় আর মানে চলে তো আল্লাহর নামেই যেন এই নৌকাটা চলে এই জাহাজটা চলতে থাকে এই নামে উঠো আর আল্লাহর নামেই যখন যখন থামার ঠিক মতো জায়গা মতো থেমে যায় পৌঁছে যায় ঘাটে ভেড়ে ইন্দর রাহিম নিশ্চয়ই আমার রব অনেক ক্ষমাশীল এবং দয়াময় এই কথা বলে উঠালেন এখন এই নৌকা কেমন করে চলছে এরপরে কি কি ঘটনা হলো ওনার ছেলের ঘটনা কি যার নাম ছিল ইয়াম তার কি খবর এগুলো নিয়ে অনেক কথাবার্তা এসেছে এটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাল্লা এবং এই যখন তিনি সবগুলো প্রাণী জোড়া জোড়ায় উঠালেন তখন সেখানে তো উনি তো সবগুলাকে এভাবে খুঁজতে যাচ্ছেন না সব খুঁজতে টাইম যাবে এখন তাড়াতাড়ি উঠতে হবে তো জোড়া জোড়ায় আল্লাহ নিয়ে আসছেন জোড়া জোড়ায় সাপ বিচ্ছে এগুলো আসছে এখন না তোমাদেরকে উঠাবো না জন্জর আস তুমি আমার লোকজনকে ক্ষতিগ্রস্ত করবো তারপরে না আপনার সাথে ওয়াদা করছে আল্লাহর হুকুম আসে আমরা কারো ক্ষতি করতে পারবো না তাদেরকে জোড়া জোড়ায় উঠিয়েছেন যাই হোক আগামী সপ্তাহে বিস্তারিত ঘটনা আসবে এই নৌকার ঘটনা কি কোথায় কোথায় চললো কোথায় ভিড়লো তারপর সেখানে কি হলো তার ছেলের সঙ্গে সে বিরাট ইতিহাস আল্লাহ তালা আমাদেরকে আগামী সপ্তাহে সোনার তফিক দান করুন আমিন